জানার আছে আমার বহু কিছু শেখার আছে সেই ব্যক্তি করলেন যারা নিজের জীবনে প্ল্যান করেছেন জ্ঞানের আলোয় আলোকিত হন দেখুন শিক্ষা প্রতি মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে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 আসসালামুক রকহদুলিল্লাহ খালি আধুনিক বিজ্ঞান ও আল কোরআন এই বিষয়টির উপরে ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা নিয়মিত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠান দেখেন শুনেন আল্লাহ শোনেন আল্লা সুবাহ তাদেরকে কোরআনের বরকত এবং কোরআনের শিক্ষার মাহাত্মলব্ধি করে দুনিয়ার জীবনে শান্তি কামিয়াবি এবং সেই সঙ্গে পরকালের জীবনে নাজাত লাভ করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আমরা সোরা বাকারা থেকে পর্যায়ক্রমে আলোচনাটি চালিয়ে যাচ্ছিলাম আজকে আদম আলাহি সাল্লা তোয়ালামের সৃষ্টি এবং জান্নাতে তার অবস্থান সেই সঙ্গে ইবলিস আল্লা সুবাহ আদেশ অমান্য করেছিল সাথে আছে মালাইকা বা ফিরিস্তা একসাথে অনেকগুলো বিষয় সন্নিবেশিত হয়েছে এবং কিছু বিষয় রয়েছে অকাঠ্যভাবে বিশ্বাস করার এবং কিছু বিষয় রয়েছে বিজ্ঞানের দ্বারা অপ্রমাণিত কিন্তু আমাদের ইমানের অংশ তারপরে এমনি একটি রহস্যময় বিষয় সৃষ্টি জগৎ হজরত আদম আলাইসালামের সৃষ্টি সেই সঙ্গে মালাইকা বা ফেরিস্তাদের আলোচনা সাথে আছে ইবলিস বা অভিশপ্ত শয়তান কিভাবে সে শয়তান হলো শয়তান কে কোথায় তার অবস্থান কি তার আকৃতি প্রকৃতি বিজ্ঞান তার সম্পর্কে কি বলে অনেকটাই রহস্যময় বিষয় মালাইকাগণ অর্থাৎ ফেরিস্তাগণ বিজ্ঞানের দৃষ্টিতে রহস্যময় বিষয় এই বিষয়গুলো আমরা চোরাবা কারার বিশেষ করে ৩০ নম্বর আয়াত থেকে আমরা আল্লা সুবাহান কোরআন থেকে আমরা আলোচনা পেশ করব যে ফিল ইন্নি খলিফা আমি পৃথিবীতে খলিফা বানাবো ফেরেস্তাদের কাছে এটি প্রস্তাব দিয়েছিলেন আল্লা সুবাহ আর তখন ফেরেস্তারা বলেছিলেন রাব্বুল আলমিন আপনি এমন এক সৃষ্টি বানাতে চাচ্ছেন যারা পৃথিবীতে তথা জমিনে গিয়ে ফসাদ সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে ওয়াসফিকুদ্দীমা এবং তারা রক্তপাত করবে ওয়ানু নোসাবিহ বিহামদিকা আর আপনার পবিত্রতা ঘোষণার জন্য আপনার প্রশংসা জ্ঞাপনের জন্য আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা রয়েছি ফেরেস্তাগণ আল্লাহ রাবুল আলমিন তখন তাদের এই যুক্তির সামনে বলেছিলেন আলামু মা আলমা লমন আমি এমন বিষয় সম্পর্কে জানি যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই আল্লাহ সব পৃথিবীতে একটি নতুন প্রাণী সৃষ্টি করবেন একটি নতুন জাতি সৃষ্টি করবেন যে জাতিটা সৃষ্টির সূচনা লগ্নেই একটি উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি আল্লাপ অন্যান্য জীব জন্তুর ক্ষেত্রে কোথাও কোথাও দাব বা শব্দ ব্যবহার করেছেন আনাম শব্দ ব্যবহার করেছেন কিন্তু মানুষের সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন ইন্নিজা ইলুন ফিল আরও যে খালিফা শব্দ ব্যবহার করেছেন তাদেরকে প্রাণী কুলের সঙ্গে পাক একত্রিত করে দেননি তাদেরকে চতুষ্পদ প্রাণীর তালিকাভুক্ত করে সেই বর্ণনা করেননি এই যে প্রস্তাবের ভিতরে সৃষ্টির যে প্রস্তাব এই প্রস্তাবটির ভিতরেই মানুষকে সম্মানিত করা হয়েছে মানুষকে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে মানুষকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে আল্লা সুবাহ তাকে প্রাণীদের অথবা আলা চার পায়ের উপরে ভর করে চলে দুই পায়ের উপরে ভর করে চলে পেটের উপরে ভর করে চলে এরকম প্রাণীর কথা আল্লা সুবাহানহা তালা আসরা নূরের ভিতরে স্বাদ করেছেন সেই প্রাণীগুলোর সঙ্গে মানুষের সৃষ্টির মিলিয়ে দেননি বরং তাদের জন্য আল্লাপাক যে শব্দটি ব্যবহার করেছেন আমি খালিফা বানাবো মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য তাদের পরিচয় হবে তারা খলিফা খা কি পরে আসে কিন্তু মর্যাদার অধিকারী হয় একটি অনুষ্ঠানের যিনি প্রধান মেহমান প্রধান অতিথি তিনি পরে আসেন সবার শেষেই তিনি হাউসে ঢুকেন অনুষ্ঠানে প্রবেশ করেন কিন্তু তিনি ওই হাউজে প্রবেশকারী সকল ব্যক্তির উপরে মর্যাদার অধিকারী যে পরে আসছে অথবা এক মানুষ আরেক মানুষকে নেতৃত্ব দিয়ে তারা নিজেরা নিজেরা পরিচালিত হবে রাষ্ট্র পরিচালিত হবে তারা সেখানে আল্লাহ সুবাহ হওয়া তালার বিধান কায়েম করে খালিফা আল্লা সাহান হাত তাল্লা যে নির্দেশগুলোকে মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করবেন সেই কল্যাণকর বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ একটি জাতি সৃষ্টি করবেন যে জাতিটি প্রাণী হবে অর্থাৎ প্রাণ হবে কিন্তু অন্যান্য প্রাণীদের মত হবে না কিন্তু গোলক ধাঁধা এবং ধোকা এবং অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছে। তাদের যুক্তি ক্রম বিবর্তনের মাধ্যমে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে প্রাণের পর্যায়গুলো আস্তে আস্তে এক প্রাণ থেকে পর্যায়ক্রমে সেগুলো এগিয়ে গেছে এক প্রাণী এক প্রাণ সেখান থেকে পরবর্তী সময়ে আস্তে আস্তে বিবর্তনের মধ্য দিয়ে তার হাত পা গজিয়ে সর্বশেষ এই প্রাইমেট বর্গের প্রাণী অ্যাপ জাতীয় প্রাণী বানর জাতীয় প্রাণী হনুমান জাতীয় প্রাণীর সর্বশেষ পরিবর্তিত রূপ হচ্ছে মানব জাতি তার মানে হলো মানব জাতি এই যে সম্মানিত একটি জাতি কোরআনের একটি ছোট্ট আয়াতের মাধ্যমে তাকে যে সর্বোচ্চ সম্মানিত মর্যাদার আসনটি দেওয়া হয়েছে এটিকে রূপে। ভুলণ্টিত করে দেওয়া হয়েছে মানুষকে বানিয়ে দেওয়া হয়েছে বানরের বংশ এটা তো একটা লজ্জাকর কথা মানুষকে বানিয়ে দেওয়া হয়েছে হনুমানের বংশ মানুষকে বানিয়ে দেওয়া হয়েছে একটা নিকৃষ্ট নিম্নমানের সাধারণ প্রাণীর সেই ধারার সাথে তাদের গোত্রের সাথে অথচ আল্লাহ রবুল আলমিন এখানে গোটা মানব জাতির বিকাশকে পবিত্র করে আনে এত চমৎকারভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে তাকে একটি পরিকল্পনার মধ্য দিয়ে আল্লাহ আল্লা সুবাহান ইচ্ছেটাকে তিনি মানব সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহর যে সিফাত এরাদা আল্লাহ ইচ্ছা করতে পারেন তার ভিতরে এই ধরনের ইচ্ছা জাগ্রত হয় এবং সেই জাগ্রত হওয়া ইচ্ছাটি আল্লা সুবাহন তাল্লার এটাকে কেউ সমালোচনা করে বলার সুযোগ নেই যে এই ধরনের ইচ্ছা তৈরি হওয়াটা আল্লাহ সুবাহ না আল্লাহ কোরআানে বলছেন আল্লাহ আল্লাহ যখন এরাধা করেন ইচ্ছা করেন তার মানে এটা আল্লাহ জ্ঞানে পূর্বে ছিল অনন্তকাল আল্লাহ যেরকম আল্লাহ হুসামাদ আউ আখের ওয়ালের ওয়াল বাতেন তিনি সূচনা তিনি শেষ তার ইচ্ছা সূচনা প্রাচীন সেই ইচ্ছা নতুন কিছু নয় এটি একটি কঠিন আখিদাগত বিষয় আমরা সহজ করে বলতে চাচ্ছি মানুষ সৃষ্টি আল্লাহ একটি সমগ্র সৃষ্টির পর্যায়ক্রমিক ইচ্ছা বিগ ব্যাং মহাবিস্ফোরণ সমগ্র সৃষ্টি জগৎ একসাথে একত্রিত হয়ে থাকা আওয়ালাম অবিশ্বাসী রাখি চিন্তা করে দেখে না जे आसमान जमीन एक समय एक साथे लेगे जड़िए फाफा तकना आल्ला सुबहनाच्छिन्न कर दिए आलदा दिए विस्फोरण घटे दोटो के करे दिये करे दिये दो प्रान छिटके दिए अतपर शत सहस्रलियन बस से बसबर उपयोगी से शीतल होमे से अग्नेयिरिगुल शीतल हुए बाड़ीधारा বৃষ্টির সূচনা হয়েছে আল্লাবাক পানি সৃষ্টি করেছেন পানির ভিতর থেকে আল্লাহরবুল্লা আলমিন প্রাণ সৃষ্টি করেছেন প্রাণ থেকে আল্লাহরবুল্লা আলমিন প্রাণী জগৎকে সম্প্রসারিত করেছেন এভাবেই গোটা সৃষ্টি সুসম্পন্ন হওয়ার পর আল্লা সবাহানহাত পৃথিবীতে তার ইবাদত করার জন্য জিন নামে একটি সম্প্রদায় তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের ভিতরে জিন নামক জাতিটি একটি রহস্যময় সৃষ্টি कुरान त अस्तित्व पवित्र कुरानलोचना दिए जीन नामे सोरा आल्ला पाक नाजिल करुष के संयुक्त कर अल्लाह पाक पवित्र कुरने एकाधिक आयाते डाक दिए जिनना जिन एवं इंसान के शुद्ध सृष्टि कर फले स्वतंत्र एक जी जिन आल्लापा तक बनाले জিনদের সৃষ্টির মূল উৎস উপকরণ এটিও আল্লাবা কুরআ বর্ণনা করে দিয়েছেন জিন সৃষ্টি হলো মেন নারিন আগুন থেকে এই আগুনের সৃষ্টি জিন পৃথিবীতে বিচরণ করে বেড়াতো বিজ্ঞান এটিকে উদ্ভাবন করতে পারেনি আর সেই জন্য এটাকে তারা মেনে নেয়নি বিজ্ঞান বড় বড় ডাইনোসর প্রাণীর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন তাদের কঙ্কাল খুঁজে পেয়েছেন তাদের দাঁত চোয়াল খুঁজে বের করেছেন বিশাল আকারের মানে বিশাল বড় বড় ডাইনোসর এবং তাদের একটা সময়কাল ও বিজ্ঞান উদ্ভাবন করেছেন কত কোটি বছর আগে ডাইনোসর পৃথিবীতে বিচরণ করেছে এই বড় ধরনের প্রাণীগুলো সেগুলো ধ্বংস প্রাপ্ত হয়েছে বিলুপ্ত হয়ে গেছে এই বিলুপ্ত প্রাণীটি কি এটি কি সেই আগুন দ্বারা তৈরি জিন নাকি পৃথিবীর উপাদান উপকরণ থেকে তৈরি রক্ত একটি স্বতন্ত্র প্রাণী এটি এখনও দুটো ধারায় বিভক্ত ডাইনোসর আমরা যদি মেনে নেই যে মানুষের আগে পৃথিবীতে বিচরণকারী এই শক্তিশালী জিনজাতির রূপ ছিল এই তাহলে হয়তোবা অনুমানের উপরে আমরা ধরে নিতে পারি এরাই ছিল আকৃতি বিশিষ্ট দৈহিক গঠন বিশিষ্ট জিনজাতি যাদেরকে আল্লাহ রাবুল আলমী ধ্বংস করে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা একটি বিরতির পর আবার আলোচনায় ফিরে আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা সারা দুনিয়ার মানুষকে পড়তে বললেন बहुदी हेदायत दिए थके मध्य चिंता गुष्ठान छाय কাল রাত দশটা এ বাংলাদেশে ও রাত দশটা ভারতে পিস বাংলা কুরান্টিক হ If Allah helps you, believe me, you have to get success Catch Dr. Zakir. Call, to get convincing and valid answers, dekhun, dial korun Dr. Zakir ke. Proti Robi bar, ratat taye Bangla deshe, aur aad shadashat taye bharo de. Peace TV Bangla কোরআন একটা হেদায়েতের ব্যবস্থা এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআনকে রাখবেন। কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় कुरानीव कुरान पर आज के पृथ्वी ध्वसप्राप्त से जी जिन जी তাদের বর্তমান অবস্থা কি আল্লাহ তাদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন তারা তাদের দৈহিক গঠনকে চোখের আড়াল করার শক্তি রাখেন কিন্তু সত্যিকারে তাদের কি ওই ধরনের ডাইনোসোর প্রকৃতির প্রাণীর দেহ গঠন ছিল আমরা বলতে পারি না তবে আগুন যেহেতু চোখের সামনে ফুৎকারে নিভিয়ে দিলে তা হারিয়ে যায় বিলুপ্ত হয়ে যায় জিনারাও সেরকম কোনো আশ্রয়ে বা কোনো অবলম্বন থেকে বিলুপ্ত হলে দূর হয়ে গেলে তারা অস্তিত্বহীন হয়ে যায় একটি স্বতন্ত্র জাতি আমরা সুরা জিন নিয়ে যখন আলোচনা করব সেই জিন জাতির ক্রমবিকাশ উৎপত্তি তারা কোথায় থাকে তাদের কি খাওয়া দাওয়া তাদের বিয়ে সাদী সংসার জীবনযাপন তাদের মধ্যে মুসলিম অমুসলিম অথবা বিশ্বাসী অবিশ্বাসী আছে কিনা না পবিত্র কোরআনে জিনদের সম্পর্কে কতটুকু তথ্য দিয়েছে আমরা ঠিক স্বতন্ত্র একটি পর্বে জিনদেরকে নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো এমনি জা ফিল আরজি যে খালিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো আমরা একটু আগে খলিফার বিষয়টিকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে এদের পরিচয় হবে তারা খলিফা এরা অন্যান্য প্রাণীর মতো দাব অথবা আম বলে তারা পরিচিত হবে না জীবজন্তুর মতো তারা কোনো নামে পরিচিত হবে না বরং এরা হবে তাদের একটি স্বতন্ত্র নাম ইনসান এবং তারা হবে যোগ্যতায় মর্যাদায় খলিফা তো ফেরেস্তাদের কাছে এই প্রস্তাব উপস্থাপন করার পর তারা আল্লাহর আলমিনের উদ্দেশ্যে যা বলতে চেয়েছিলেন যে আতা এটি ফেরেস্তাদের পূর্ব জ্ঞানের একটা অভিজ্ঞতা যে তারা পূর্বে দেখেছে যে জিন সম্প্রদায় মারামারি কাটাকাটি করে রক্ত প্রবাহিত করে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে ওরা তারা দৈহিক আকৃতিতে অথবা শক্তিতে অনেক বেশি শক্তিমত্তার অধিকারী হওয়ার কারণে বেপরোয়াভাবে তারা পৃথিবীতে চলাচল করে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছিল এই পূর্ব জ্ঞানের অভিজ্ঞতা থেকেই তারা আল্লাহ পাকের কাছে একটা মন্তব্য পেশ করেছিলেন জারাবুল্লাহ আলমিন নতুন করে আবার এই জাতিকে সৃষ্টি করে হেসাদ বানানোর কি দরকার তো আল্লাহ রাবুল্লা আলমিন তাদের জ্ঞানের সীমাবদ্ধতাকেই প্রকাশ করলেন যে দেখো আমি তোমাদেরকে খুব সীমিত জ্ঞান দিয়েছি এখানে মালাইকা মালাইকারা কে কোথায় তাদের অবস্থান তাদের জ্ঞানের পরিধি কতটুকু তারা কি কাজ করেন এটিও আমাদের একটি স্বতন্ত্র পর্বে আলোচনার দাবি রাখে ইনশাল্লাহ আমরা এই মালাইকাদের বিষয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। তো এখানে আল্লাহ রবুল আলমী তাদেরকে থামিয়ে দিলেন তাদের কথাকে বন্ধ করে দিলেন যে আমার পরিকল্পনা আমার চিন্তাভাবনা মানুষকে নিয়ে আমি যেই স্বতন্ত্র খলিফা সৃষ্টি করতে চাচ্ছি তাদের যোগ্যতা তাদের ইবাদত করার বৈশিষ্ট্য অন্যান্যদের চাইতে অনেক ব্যাপক এবং তারা দুনিয়াতে তৌশীদের একত্ববাদের এবং কালেমা লা লাহা ইল্লাহকেই তারা সু উচ্ছে ধারণ করবেন আল্লাহ রবুল্লা আলমিন মানব সৃষ্টি করলেন হজরত আদম আলাইহী সাল্লাতু সৃষ্টি সম্পন্ন হলো কেমন করে সৃষ্টি হলো দীর্ঘ লম্বা ঘটনা আমরা এই পর্বে আলোচনা না করে আমরা হয়তো পরবর্তীতে যেখানে মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে তাকে উদ্ভাবন করা হয়েছে আমরা সেখানে বিস্তারিত বলার চেষ্টা করব। আজকে আমরা দেখব যে হজরত আদম আলহী সাল্লা সাল্লাম কাল্লাপাক সৃষ্টি করলেন ফেরেস্তাদের সামনে তাকে রাখা হলো এই আয়াত গুলোতে আল্লাপ কি বলছেন এই দুটো আয়াতে আল্লাহর আলমিন খুব সহজ সরল ভাবে বলছেন আদমকে সৃষ্টি করে রেখে দেওয়া হলো অতএব সেই আদমকে আল্লাহ সুবাহ তিনি তাকে সকল বস্তুর নামগুলো শিখিয়ে দিলেন তাকে উপস্থাপন করা হলো তোমরা আমাকে জানিয়ে দাও তোমরা আমাকে অবগত করো যদি তোমরা সত্যিকার অর্থেই সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবি যদি সঠিক হয়ে থাকে কালু সুবাহা ইল্লামা আল্লাম তানা বৈশিষ্ট্য হল যে তারা আল্লাহ রে সব সময় পালন করেন তারা কখনোই আল্লা সুবাহ কে অমান্য করেন না এবং সকল অবস্থাতেই আল্লা সুবাহান প্রতি তারা অনুগত এরা এমন একটি সৃষ্টি এমন একটি সৃষ্টি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন সর্বোচ্চ সম্মানিত এই আসমান জমিনের ভিতরে সৃষ্টি মানব সেও সম্মানিত যখন সে ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করে মানব সে নিকৃষ্ট যখন সে আল্লাহর সঙ্গে কুফুরি এবং শিরিক করে জাহান নামের কয়লাতে পরিণত হয় এটাই সম্মানিত দর্শক শ্রোতা হজরত আদম আলাইহিসাল্লা তু আসাল্লামকে আল্লাহ রব আলমিন শিক্ষা দিলেন এই শিক্ষাটি থেকেই প্রমাণিত হয় মানুষ একটি আলাদা স্বতন্ত্র সৃষ্টি পৃথিবীর সৃষ্টি জগতের ক্রম বিবর্তনের মধ্য দিয়ে অনেক কিছু হয়েছে অনেক প্রাণীর বিকাশ ঘটেছে পৃথিবীতে এক ধরনের প্রাণী আসছে সেগুলো আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে ধারাবাহিকতায় যারা যোগ্যতম বা শক্তিশালী তারা টিকে থাকছে আর এই ধারাবাহিকতায় যারা দুর্বল তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে এটাই বাস্তব কিন্তু আদম আলহি সাল্লা বিষয়টি মানবজাতির বিষয়টি সম্পূর্ণ স্বতন্ত্র মানব জাতি সেই দিন বিলুপ্ত হবে যেই দিন পৃথিবীতে ক্রিয়ামত হবে মানব জাতি সেই দিন বিলুপ্ত হবে যেদিন আল্লা সুবাহ দিবেন সিংহায় ফুৎকার দাও আর সেই ফুৎকারের আঘাতে যখন পৃথিবী জমিন সব একাকার হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ক্রিয়ামত সংঘটিত হবে সেদিন এই মানবজাতি পৃথিবী থেকে একটি পর্যায়ে তারা ধ্বংসপ্রাপ্ত হবে বিলুপ্ত হবে কিন্তু নিঃশেষ হয়ে যাবে না মানবজাতি রূপে নিঃশেষ হয়ে যাবে না আবার তাকে পুনরায় তবু আসুন তোমাদেরকে উত্থিত করা হবে এই জমিন থেকে আবার তাদেরকে ডাক দিয়ে বের করা হবে তাহলে এই সৃষ্টিটি এমনই একটি বৈশিষ্ট্যমণ্ডিত সৃষ্টি যে সে মরে গেলেও মৃত্যুবরণ করলেও সে কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে না এই আদম জান্নাতে সেখানে কে তাকে শিক্ষা দিল এই শিক্ষা কার্যক্রম চলেছে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং মুহূর্তের ভিতরে সে তার ভিতরে সেই শিক্ষাকে প্রতিফলিত করতে পারে এই যে মানুষের ভিতরে আলাদা একটি বৈশিষ্ট্য যে মানুষ শিখে না যে মানুষ শিক্ষা গ্রহণ করে না এবং শিক্ষার দ্বারা সে নিজেকে পরিবর্তিত করে না সত্যিকার অর্থে সে মানব জাতির ক্রমবিকাশমান ধারা থেকে বিচ্যুত এইজন্য অশিক্ষিত অথবা শিক্ষা থেকে বিদরিত মানুষকে প্রাণীদের সঙ্গে জীবজন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে যাদের জ্ঞান আছে যারা জ্ঞান দিয়ে উপলব্ধি করে না যাদের চোখ আছে চোখ দিয়ে যারা সত্যকে দেখে না অথবা যাদের কান আছে যাদের কান দিয়ে সত্য কথাকে অথবা আল্লাহর বাণীকে শ্রবণ করে না তাদেরকে আল্লাহাক উল্ ইকাকাল বলেছেন। এইবার আন্না আমের সঙ্গে মানুষকে একটা উপমা দেওয়া হয়েছে চোখ আছে হৃদয় আছে কান আছে জ্ঞান অথচ সে এগুলো দিয়ে জ্ঞান অর্জন করে আল্লাহ সুবাহ হওয়া তা আল্লাহ এই অসীম কুদরত মহিমা সৃষ্টি জগৎকে দেখে সুবাহ আল্লাহ বলে না আল্লাহর প্রতি নত হয় না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না বরং উল্টো দাম্ভিক হয়ে আল্লা সুবাহানহালার ইবাদত বিমুখ হয়ে আল্লাহ সুবাহানহালার প্রতি তার আনুগত্যকে ধুয়ে মুছে ফেলে দিয়ে সে ব্যাপর হয়ে চলে এই ধরনের মানুষের জন্য আল্লাহ রবুল আলমিন বড় কঠোর কঠিন দুঃসংবাদ প্রদান করেছেন আমরা এই আয়াতগুলোতে দেখেছি যে ফেরেস্তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আল্লাহ সুবাহানহালা মানবকে যে মেধা যে প্রজ্ঞা এবং যে জ্ঞান প্রদান করেছেন সর্বোপরি মানুষকে আল্লাহ আল্লাহরবুল আলমিন যে শিক্ষা প্রদান করেছেন একজন মানব হজরত আদম আলহি সাল্লা সাল্লাম এই আদম আলহি সাল্লা আল্লাহ আল্লাপাখের নিকট থেকে সরাসরি যে শিক্ষা তিনি অর্জন করলেন এই প্রাথমিক পর্যায়ের শিক্ষার সামনেই ফেরেস্তাদের শিক্ষা পরাস্ত হল এবং ফেরেস্তাদের ভিতরে যে মানসিকতাটি ছিল যেটা বুল আলমিন তুমি তো আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছ আমরা ততটুকুই জ্ঞানের অধিকারী এর বাইরে তো আমাদের কোনো জ্ঞান নেই তুমি আমাদেরকে এইসব বস্তুর নাম শিক্ষা দেও নি সুতরাং সেই বস্তুগুলোর নাম আমরা কেমন করে বলবো। অথবা সেই বস্তুগুলোর নাম ধারণ করার মতো শক্তি আমাদেরকে দেও নি সুবাহান আল্লাহি সুবাহান আল্লাহ আজিম আল্লাবাক মানুষকে তাহলে এমন নিয়ামত দান করেছেন যে নিয়ামতটি হল যে সে জ্ঞানকে ধারণ করতে পারে এই যে মস্তিষ্কের ভিতরে জ্ঞান ধারণ করার শক্তি এবং সেই জ্ঞানকে তার মস্তিষ্কের ভিতরে স্টোর করার যে শক্তি এটি একমাত্র মানুষের জন্য এক মহা মহানিয়ামত যেটি আল্লাহ রবুল আলমিন মানবকে ইনসানকে দান করেছেন এবং এই ধারণ শক্তির কারণেই সে সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায় পাপ পুণ্য হালাল হারাম করণীয় বর্জনীয় আদেশ নিষেধ এই ধরনের যত যা কিছু আছে সেগুলোকে সে পার্থক্য করতে পারে আল্লাহু আখবর আল্লাহ সুবাহ মানুষকে কত সুন্দরভাবেই না সুষমা মণ্ডিত এবং সৌন্দর্য মণ্ডিত করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আলোচনা এই পর্যন্ত এনে শেষ করব যে আল্লাহ রাবুল আলমীর মানুষকে জ্ঞান দ্বারা সমৃদ্ধ করেছেন যে জ্ঞানের দ্বারা ফেরেশ তাদের উপরে তারা সম্মানিত হয়েছেন যে জ্ঞানী সেই সম্মানিত কোরআনের জ্ঞানে যে জ্ঞানী আল্লাপাক আমাদেরকে সেই কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার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 सुनारंत्रण देखुटा भारत पीछी डॉ जकिर आता चौतरीश हे नबी भलोदे तुम भलो दिए मंद के देखो जरा तुम बिरोधता तुम्हारे परम बंधु शत्रु के परित ना कर जय कर जय करतार